দারে দারে ঘুরেন কেন আল্লা জবাব দিতে হবে গভীর এক পাবুতে আগুন জ্বলতেছে এত রাত্রে আগুন জ্বলে কেন কাছে গেলেন গেদিক দেখে মহিলা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 ুল মুস্তিমিন কোন দি ভাই নাই যাহার যাওয়ার লাগে যথেষ্ট বাড়ি ইয়া মান তুলমান যেখানে মাল গোদাম ওই রদান করেন হজরত আসলাম রাজি আহ আমার মাথা একটা উনি ডাক বলেন কলিবাতুল মুসলিম আপনি রাষ্ট্রপ্রধান শুধু শুধু মোদিন আপনি পৃথিবী কেউ বলেন তৃতীয় অংশের প্রেসিডেন্ট হলেন কলিবাতুল মুসলিম রাষ্ট্রপ্রধান হইয়া আডার বস্তা কোথায় নিবেন আমাদের কাছে দিন আমরা মাথায় নিয়া গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেইবাতুল মুসলিমে আসতো আজকে দুনিয়াতে আমার আডার বস্তা বহন করতে রাজি কিন্তু কেমন তৈরি করছিল মালে খাতাবের গুলা উম গুনার বস্তা তো বহন করতে রাজি হবে অর্থাৎ আমার গুনার বুজা আমারই বহন করতে হবে দেয়া আর বস্তা মতো ওই তাবুর কাছে গিয়া আর এই বাচ্চাদেরকে উঠাইয়া খাওয়াইয়া এরপরে বললেন মা আমি যাই কহা বাবা যাও কিন্তু এই দেশের রাষ্ট্রপ্রধান হলিবতুল মুসলিমের উমন না হইয়া তোমার মতন যদি রাষ্ট্রপ্রধান হইছ তাহলে দেশের মানুষ শান্তি ফাইল হইলে তখনও হরিষা কারণ পরিচয় দিলে মহিলা গাবড়ায় যাবে বিলাতি চলবো না করছি কি তখন ডাক দেয়া কর মা তাহলে তুল উমরের দরবারে যায়েন গেলে আমারই কেন ভাইবেন কথা বুঝিনি বা আমার আসনের জন্যে দায়িত্ব দিয়েছে আল্লাহ আব্বুল আলমিন তাই বলেন আসন আয়াতের মধ্যে চলে যায় বিস্তারিত আলোচনার অবকাশ নাই আল্লাহ আব্বুল আলমিন বলেন ইমান দ্বারা নিজেকে এবং পরিবারকে যখন নামের আগুন থেকে বাঁচাও নিজে এবং পরিবার কাকে বলে বিস্তারিত আলোচনা তো আগে বলছি অবকাশ নাই আল্লাহ আব্বুল আলহমিন আয়াতা যদি এমনি বলতেন নারা ও কাবেরা নিজেকে এবং পরিবারকে জাহান আগুন থেকে বাছাও তো এইখানে আল্লাহ আমানু কেন বললেন কাবারও কেন বললেন না আমানু বলার দ্বারা প্রমাণিত হয় অনেক ইমানদার আছে জাহান নামের আগুনে দেব যেরকম যাবে কিনা আরো তো এর এখন যাবে কিনা আল্লাহ কেন বললেন ওই ইমানদারেরা নিজেকে এবং পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ইমানদারকে সম্বোধন করে যখন বললেন এতে প্রমাণিত হয় অনেক ইমানদার আছে জাহান নামের আগুনে জ্বলবে আল্লাহ বলেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকে জাহান নামের আগুন থেকে কেমনে বাঁচাবো নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই কথা তো বললাম নিজে গুণার কাম যাবতীয় গুণার কাম ছেড়ে দাও আল্লাহর যাবতীয় বিধানগুলো পালন করো তাহলে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানো যাবে নিজেকে আল্লাহর সমস্ত বিধানের উপরে অটল রাখো সমস্ত নিষিদ্ধ কাজ থেকে হিরে রাখো তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে কিন্তু পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এর তাৎপর্য কি আল্লাহ রসুল সাল্লু জানিয়ে দিয়েছেন তোমার অধীনে অধীনস্থ যতগুলোর জিনিস আছে এমনকি কুকুর বিরাজ যদি টেকে থাকে চাকরানিও যদি টেকে থাকে যদি থাকে হুকুমতে তাদের প্রাপ্য সঠিকভাবে আদায় করলে কিনা কেমতের ময়াদানে আল্লাহর দরবারে জবাব করতে হবে এখন আসুন আল্লাহ রুল আলমিন বলেন নিজেকে এবং পরিবারকে পরিবারের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 বড় হবে জোরে এখন কি হবে বড় হবে এখন বাঁচাও কোথা থেকে আল্লাহ পুরা আমিন বলেন না আগুন থেকে বাঁচাও যেমন আগুন যে এখন দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুন বেশি গরম হবে দুনিয়ার আগুন হইল কালো আর দুনিয়ার আগুন হইলো সোনালি যো এখন কি আরো এখন কি দুনিয়ার আগুনের কালারটা হলো সোনালি কালার সোনালি কালার না সোনালি নিবা আগুনের কালারটা হইল সোনালি লাল না শুধু আগুনের আর বাকিটা সব শুনা শুনামি কালার তো আগুনের কালার হলো শুনানি আর জাহান্নামের আগুনের কালার হল কালো আল্লাহ শুন বলেন ই আর জাহান্নামের আগুনে এত কালো হবে নিজের শরীরের প্রশম পর্যন্ত দেখা যাবে না এমন আগুন যে আগুন দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন বলেন সহজে বুঝে ফেলবেন একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েটে কত বেশি গরম হবে তুনি আর আগুনের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে একটা জাহান নামে কেউ উঠে আছে তাহলে ওই সঙ্গে সঙ্গে ঘুমায়া যাবে কি করবে ঘুমায়া যাবে দুনিয়ার কোন অগ্নিকুণ্ডের মধ্যে যদি একটা জাহান নামিকে ফেলে দেওয়া হয় তাহলে জাহান নামের লোকটা বলবে ও দিনে আরাম পাইছে একটু ঘুমাই লই না আমার আল্লাহ আপুল বলে না তো মালিক ঈশ্বরাতামকে পৃথিবীতে বাড়ালাম আগুন লাগবে যারা ফেরেস্তা আগুন নিয়ে দিয়েও জিবরাইন যাও আগুন দিয়ে আসো জাহান থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো জিবরাইশ্বরাতলাম জাহান নামে আসতেন এসে বললেন ও মালে ফেরস্তা একটু আগুন দাও আমি দুনিয়াতে নিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ আগুন চান আমি আগুনে দাও একটা খেজুর পরিমাণ আগুন দাও আগুনের একটা আঙ্গরা দাও আমি দুনিয়াতে নিয়ে আর কোনদিন জমিন থেকে উঠবে না কি পরিমান বিন্দু পরিমাণ নাও তুই বিন্দু পরিমাণ যে নিবা এক আগুন পানির মধ্যে এই বিন্দু পরিমাণ আগুনটাকে সত্তর বার লইবা আনছে এখন এটা পানিতে সত্তরে বাধ্য হত করে একটা পাহাড়ের পর্বতের পাহাড় বরফের পাহাড়ের মধ্যে রাখা হইল যে এই জাহান নামের আগুনের আংড়ার গলমে পরবর্তীর পাহাড়টা দুইটা বাঘ হয়ে গেছে তখন আবার আগুনের আংড়া আগুনের জাহান নামে চলে গেছে জাহান জাহান নামের আগুনের আংড়াটা জাহান নামে চলে গেল যাইবার সময় যে দুয়া দিয়া গেল এই দুয়াটা হইল দুনিয়ার আগুন এখন চিন্তা করেন কেমন আগুন থেকে বাঁচো কো নারা, কুম নাড়া কো আংফুসম নারা। নিজেকে এবং জাহান পরিবারকে ওই জাহান নামের এমন অত্যপ্ত আগুন থেকে বাঁচাও আর নিজেও বাঁচো পরিবারকে বাঁচাও আর না হয় ওইখানে যখন দেওয়া হবে যখন এমন গরম আর এমন গভীর জাহান নাম সেখানে জায়গাটাও বড় নিকৃষ্ট জায়গা যেই জায়গার মধ্যে অত্যন্ত দুর্গন্ধ হুজ আছে রক্ত আছে আল্লাহ রসুল বলেন একটা বালতি রক্ত যদি এবং पृथ्वी कैमी मानस तो, तो कथा दिन सबुज गठबे जहां नाम आगुन एवीर जहान नाम कग्निकुण्ड एत गभर एक मानस के जहान नामे फेले दिले यम थकबे नाम আপনার এখন যে পরিমাণ আছেন এরকম থাকবেন না জাহান নামে আগে বানানো হবে আল্লাহ রসুল বলেন কানের লতির টিকা কাক পর্যন্ত মাছ কানের শাকটা বর্তমানে আমাদের কমাই নিব মাইল আছে তোর মাছ না দিতে বোধ হয় মাইল আছে মাইল নেইব নি বা এই কানের লতির থিকা কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা মনে করেন আরঙ্গুল এখন ঠিক না আল্লাহ রসুল বলেন জাহান নামিরার এই কানের লতির টিকা কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা হবে মক্কা মদিনার মাঝখানের ফাঁকটার সমান কানের লতির টিকা কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা যদি মক্কা মদিনার মাঝখানের ফাঁক মানে আড়াইশো মাইল হয় তাহলে মাথার টিকা ভাবা পর্যন্ত ক সময় খানমির আহমদ তুলাল ওনার কিতাবে লেখেন জাহান নামিনা নিচের টুট্টানব্বই গজ নিচের দিকে তুলবে উপরের টুট্টানব্বই গজ উপর দিকে এক একটা দাঁত হবে উহুত পাহাড়ের টিলার সমান নিচের ফাইলের দাঁত মাথার উপর দিয়ে আর উপরের ফাইরের দাঁতগুলো টিলাগুলো নিচের দিয়ে বাড়িব নাক দিয়ে ধোয়া বাড়িব আল্লাহর হাবিব বলেন ওই জাহান নাম থেকে একটা জাহান নামে উঠায় ওই পৃথিবীতে বাদগাঁও এলাকা ফিট করে দেখা হয় এই এলাকা যত মানুষ আছে সমস্ত মানুষ জাহান নামের দেখে ওই হাক একটা সিলে দিয়ে সবশেষ সেই একটা যেখানে নিযুক্ত করা আছে আল্লাহ একবার বিস্তারিত আলোচনার অবকাশ নাই আসুন এই জন্যে দেখা যাবে ওই জাহান নামে আগুন যখন এত মোটা মানুষটা গভীর নিচে পস্তে গিয়া এর ভিতরে যে জাহান্নামের আগুন যে লাগবে তার চামড়া গুলো আর জুরা লাগবো গলবে আর জুরা লাগবে আল্লাহ নিজে বলেন কুল্লামা ন بَدَّلَ لَهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ